अला छिन्नकालीन शस्था वर्णित हो आत्मयतार सम्पर्क रक्षा कर इसलमर अन्नतम मूल नीति आल्लाई وابي ذي القربه واليتامه والمساكين والجار ذي القربه والجار الجنبي والصاحب بالجنب وابن السبيل اترمدا الله العبادات করুন তার সঙ্গে কাউকে শরীক করো না পিতামাতার সঙ্গে সৎ ও সদয় ব্যবহার করো এবং আত্মীয় সজন ইয়তিম মিসকিন প্রতিবেশী অসহায় মুসাফিরের সাথেও উত্তম আচরণ করো সহিহ বুখারীতে হযরত আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে এক ব্যক্তি রাসুল সাল আলীসাল্লামকে বললেন হে আল্লাহর রাসুল আমাকে এমন একটি আমুল বলে দিন যা আমাকে জাননাতে প্রবেশ করবে রাসুলসাল রাহিম তুমি আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরিক করবে না যথাযথ ভাবে নামাজ আদায় করবে জাকাত দেবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফলে মানুষের রিজিক যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত হোক এবং হায়াত দীর্ঘ হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে যারা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না তাদের ব্যাপারে রাসুল সাল আলীসাল্লাম কঠোর হুশিয়ার উচ্চারণ করেছেন করা এমন এক গুণা প্রকৃত মুসলিম কখনো এমন জঘন্য গুনায় লিপ্ত হতে পারে না কারণ এই গুনার কারণে দ্রুত আল্লাহর আজাব নেমে আসে অনেক সময় আখিরাতের পূর্বে দুনিয়াতেই এই গুনাহের শাস্তি ভোগ করতে হয় ইমাম বোসারি সংকুলিত আদাবুল মুফরাদ গ্রন্থে বর্ণিত একটি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ও ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহের মতো দুনিয়াতে ত্বরিত শাস্তির উপযুক্ত আর কোনো গুনাহ নেই আখিরাতে তার জন্য যে শাস্তি জমা করে রাখা হয়েছে তা তো আছেই আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো ভয়াবহ গুনা থেকে হেফাজত করুন আ আমিনাল আলামিন